প্রশ্ন একটা হল যে প্রচলিত ধারার তাফসি মাহসিল বা ইসলামী জল সময় মাহসিল এটাকে আমরা দেদারতের মধ্যে গণ্য করতে পারছি নাসিল আক্রাম সংস্থার জামানায় সাহাবিদের জামানায় যে সমস্ত জীবন চলার পথে যে সমস্ত কার্যক্রম আমাদের অ্যাক্টিভিটিস বা বিভিন্ন ফার্নিচার অডিটোরিয়াম হল আমাদের গাড়ি এগুলি তখন ছিল না বর্তমানে আমাদের জীবন চলার ক্ষেত্রে ধন্যবাদ শুক্রান অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন হচ্ছে যে মানে তফসির মাহিল ওয়াজ মাহফিল ইত্যাদি ইত্যাদি মাহফিল হয়ে থাকে এগুলোকে আমরা বেদাত বলবো কিনা এগুলো যদি দিন তালিমের জন্য হয় এটা বেদাত হবে না কিন্তু এগুলোতে যাওয়া যদি আপনি মনে করেন যে সব হয় তাহলে কিন্তু এটা বেদাত হয়ে যাচ্ছে এটাকে এ বাদত হিসেবে যদি আপনি গ্রহণ করেন তাহলে বেদাত হয়ে যাবে আমাদের অবস্থান হচ্ছে এই যে আমরা অনেক সময় মনে করে থাকি যে বিশেষ করে আমাদের পাবলিক থেকে ওয়াজ মাহফিল এটা আমি বলি যে আপনারা তো এখানে আসছেন সবের জন্য শোনার জন্য না মনে করছে এখানে বসে থাকলেই সব এখানে আসতে পারলেই দুজাহানের মধ্যে লেখা থাকে দুজাহানের নেকি হাসিল করুন দুজাহানের নেকি কি শেষ ভুলের কত জায়গায় সংশোধন করবেন দুজাহের করুন তার বসে থাকলেই সব এটা কিন্তু ভুল কনসেপ্ট এটা তালিমের জন্য যদি কেউ এখান থেকে তালিম নেয় অবশ্যই সে সব পাবে অবশ্যই সে হেদায়ত লাভ করবে কিন্তু তালিমের জন্য না হয় যদি শুধু বসে থাকলেই সব সবের জন্য আসলেন বসলেন চলে গেলেন তাহলে কিন্তু আপনি এই কাজটা আপনার সবও হবে না আবার যদি কেউ মনে করেন যে শীতকাল আসলে প্রত্যেক বছর যদি মাহফিল না করা হয় তাহলে আমাদের তো সব হবে না মাহফিল একটা করি। মাহফিলকে যদি এ বাদত হিসেবে নিয়ে যাওয়া হয় তাকে নির্দিষ্ট যেটা করতেই হবে তাহলে এটা কিন্তু বেদাত হওয়ার সম্ভাবনা রয়েছে এটা এমন বিষয় নয় মাহফিল হতে পারে আলোচনা হতে পারে সেটি তালিমের জন্য যে যেকোন জিনিস জায়জ রয়েছে হবে না। বাকি বেদাত দুনিয়ার যত জিনিস আছে সব জিনিসের ব্যাপারে সমস্ত ওলামায়ক্যমন্ত আল্লাহ মানে তারা দলিল হিসেবে উল্লেখ করেছেন যেটি আল আস লুফিল বস্তুর মধ্যে আসল হচ্ছে মূল নীতি হচ্ছে বা মূল কথা হচ্ছে আল এ এগুলো হালাল ও দলিল এটার উপর দলিল হচ্ছে وخلق لكم ما في الارض جميعا الرب العالمین এই পৃথিবীতে যত জিনিস আছে সবগুলো তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন এই টেবিল والله خلقكم তারপরে কি হাফেজ একজন নাই সব খোদা وما تعملون দকছেন সূত্রrangle আল্লাহ والله خلقكم وما تعملون আমাদের এই আমলগুলো সবগুলোরও আল্লাহর সৃষ্টি এই মাইক মানুষের সৃষ্টি মানুষ এক্সপ্লোর করেছে আবিষ্কার করেছে ডিসকোভার করেছে বলেই তো সেই জ্ঞান দিয়েছেন বলে সৃষ্টি করেছেন যেগুলো আল্লাহ সুবাহ তালা হারাম করেছেন সেগুলো ছাড়া আর সবগুলো আমাদের জন্য হারাল যেহেতু আমাদের কল্যাণের জন্য এগুলো সৃষ্টি করা হয়েছে এগুলো আমরা ব্যবহার করতে পারবো এগুলো বেদাত নয় এগুলো দিনের সাথে সম্পৃক্ত বা সবের সাথে সম্পৃক্ত নয় টেবিল কেন মানে হোটেলে আপনি থাকতেছেন কেন এটা আপনার জন্য সহজ ব্যবস্থা করা হয়েছে হোটেলে থাকলে হচ্ছে হাজার সাথে সম্পৃক্ত দুনিয়ার সমস্ত বস্তুকে হালাল করা হয়েছে শুধু মাহারাম আল্লাহ সুবাহ যেগুলো আল্লাহ রব আিন আল্লাহ রেসুল তার রেসুলের বক্তব্যের মাধ্যমে হালাল ঘোষণা করেছেন সেগুলো ছাড়া আল্লাহ